TV Bangla মানবতার সমাধান আমরা ধারাবাহিক হাদিস স্বরূপ থেকে আলোচনা শুনে আসছি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা সেটা হচ্ছে লেনদেনে মানুষকে না ঠকানো ওজনে কম বেশ করা অনেক বড়ো অপরাধ কমে শোহাইফকে আল্লাহ তালাতে স্বীকার করেছেন এগুলো আমরা শুনেছি সাহবাই কেরাম সালফে সালাহীন এ ব্যাপারে তাদের সমাজকে নিজেদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে এগুলা ঠিক রাখার জন্য অনেক সচেষ্ট ছিলেন অমর ফারুক রাজি আল্লাহ আনহু জাহান খলিফা তিনি মদিনার বাজারে মাঝে মধ্যে চেক করতেন যে কেউ অসততা করে কি না তিনি কোন সময় গম বা এরকম খেজুর এগুলার যখন স্তূপ পাইল করে রাখা হয় এগুলো বিক্রি হচ্ছে উপরে খুব সুন্দর সুন্দর দেখা যায় তো তিনি একদিন গমের একটা পাইল একটা স্তূপের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিলেন ভিতরে ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দেখেন এই যে ভিতরে গমগুলো একটু ভিজা উপরেগুলো কিন্তু শুকনা তখন তিনি ধরে ফেললেন তিনি কড়া করলেন যে এই অন্যায় কাজ কেন করছ মানুষকে প্রতারণা কেন করছ এইভাবে মানুষ সুযোগ পেলেই প্রতারণা করে মদিনার বাজারেও প্রতারণা করার চেষ্টা করেছে এবং উমর রাজেলা আনু সময়ের ঘটনা আপনারা জানেন যে উনি রাতের বেলা ডিউটি করতেন তাই না সব কিছুই দেখতেন কারো কষ্ট থাকলে হেল্প করতেন আবারকে উল্টাপাল্টা করলে মুসলিম সমাজের এটাও দায়িত্ব সমাজকে ঠিক রাখা রাষ্ট্রনায়ক হিসেবে তাও তিনি করতেন রাষ্ট্রনায়করা নিজেরা যখন চুরি করে না সমাজে যেন চুরি না হয় এগুলো তারা পাহারা দেয় কিছু যে সমস্ত রাষ্ট্র নায়করা নিজেরা চুরি করা শুরু করে তারা সমাজে আর চুরি হবে না পাহারা দেবে কেমনে যত পুলিশ বসায় চুরি কমানোর জন্য ও পুলিশরাও গিয়ে চুরির মধ্যে যোগ দেয় ডাকাতের সঙ্গে পুলিশের শেয়ার থাকে আবার পুলিশে ধরা পড়ে ডাকাত দলে সদস্য হয়ে এই হল সমাজের অবস্থা যারা সমাজ পরিচালনার দায়িত্বে থাকবে তারা নিজেরা যদি সৎ না হয় ওই সমাজকে তারা সৎ বানাতে পারে না অমর আদা উনি সৎ ছিলেন আল্লাহ তালা ওনার এই সমাজকে সৎ রাখার জন্য অনেকে তৌফিক দিয়েছিলেন ওনার আর একটি ঘটনা আপনারা অনেকেই জানেন যে রাতের বেলা তিনি ডিউটি করছেন আর শুনতে পেলেন একটা ঘরের মধ্যে দুধ দোহানের পরে রাতের অন্ধকারে মা বলছে যে কালকে সকালে যখন মার্কেটে নিয়ে যাবা দুধের পরিমাণ তো কম হয়ে গেলে একটু পানি যোগ করে দাও কেউ দেখবে না মোটামুটি আমাদের দুধের পরিমাণটা ভালোই হবে অ্যামাউন্টটা কমবে না তখন মেয়ে কি বললেন যে না এটা কেউ দেখবেনা না তো না দেখার তো আছে কেউ কেউইখানে নাই আর কেউ না দেখলে মানুষ না থাকলে আল্লাহ আছেন আল্লাহ তো দেখছেন অমর রেলা তালা আনহু টেন যে এই মেয়েটা নিশ্চয়ই একটা মহৎ মেয়ে খুব ভালো মেয়ে বাড়িটাকে একটা চিহ্ন রেখে গেলেন যে এই বাড়ির খোঁজখবর তিনি নেবেন এবং পরবর্তী পর্যায়ে তিনি খোঁজখবর নিলেন মেটার বয়স কত কী সমাচার মেয়েটা মোটামুটি বিয়ের উপযুক্ত হয়ে গেছে নিজের ছেলের জন্য প্রস্তাব দিয়ে এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলেন এবং পরবর্তী পর্যায়ে এই মেয়ের বংশ থেকেই আল্লাহ তালা দিয়েছেন ওমর আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলীকে এই প্রসঙ্গে একটা কথা বলি মানুষ যখন বিয়ে শি করে তখন কিন্তু মানুষ কী দেখে পাত্রী দেখে পাত্র দেখে পছন্দ হয় কি না আর দেখার জন্য সবচেয়ে বেশি কী দেখতে কেমন এটা হলো এক নম্বর কত সুন্দরী কত হ্যান্ডসাম এটা দেখে তারপরে দুনিয়াবী দিক থেকে আরও কিছু আছে ডিগ্রি ডুগ্রি কী আছে চাকরি কী করে ছেলে হলে ইতিতে অনেক কিছু দেখে আমি লেখাপড়া করতে গিয়ে একজন ভালো লেখকের একটা কিতাব পড়লাম তিনি লিখলেন যে যখন তুমি বিয়ে করো তখন মনে রেখো না যে তুমি শুধু তোমার বউকে তালাশ করছো বউ জোগাড় করছো তোমার ওয়াইফ জোগাড় করছো তা নয় মনে রেখে তুমি যে তুমি তোমার সন্তানের মা যোগাড় করছো তুমি তোমার নাতি নাতিনের দাদি বা নানি জোগাড় করছো তার মানে কি একটা ভালো মা হওয়া দরকার না সন্তানের জন্যে ভালো দাদি নানি যদি হয় নাতি নাতিন সেখান থেকে অনেক কিছু ভালো কিন্তু যদি খুব সুন্দরী মা হয় কিন্তু মায়ের কাছে ভালো কিছু শেখার নাই সন্তানের কুদুর হবে আমি খুব খুশি যে আমার বউটা খুব সুন্দরই কিন্তু ছেলেমেয়ের জন্য মা যদি কম সুন্দর হয় কোন ছেলে অভিযোগ করেছে আমাদের মা দেখতে একটু কম সুন্দর কেউ অভিযোগ করে সন্তানরা দেখে যে আমার মা বাবা কেমন ঠিক তেমনি বাবার ক্ষেত্রেও বাবা দেখতে হানসাম এটাই সন্তানের জন্য নিয়ামত না বাবা কত আদর্শ বাবা কত ভালো দায়িত্বশীল লোক বাবা সন্তানদেরকে কিভাবে আদর যত্ন করে মানুষ করেন ভালো মানুষ বানানোর জন্য তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবচেয়ে বেশি নজর দেন ওই বাবার দরকার সন্তানের এইজন্য যখন পাত্র পাত্রী বাসাই করি ওমর রাহ আহু থেকে লেসন নেই প্রসঙ্গ আসলো বিষয়টা যে অমর রেল্লাহ তাহলে আহু তার নিজের সন্তানের জন্য এমন একটা মেয়েকে বাসাই করলেন তিনি খালিফা তিনি চাইলে আরো অনেক বড় বড় সাহাবির কাছে প্রস্তাব দিবেন তাদের মেয়ের জন্য কিন্তু এই গরিব পরিবারের ছোট মেয়েটিকে তিনি কেন চুজ করেছেন এই মেয়েটা অনেক দিনটা সে আল্লাহকে ভয় করে সে দুধে পানি মিশাতে রাজি হয়নি যাই হোক মূল ঘটনাটা কি জন্য আসছিল সমাজ যারা পরিচালনা করবেন এই সমাজ যাতে সঠতার সমাজ হয় ধোকা প্রতারণার সমাজ না হয় এটা দায়িত্বশীলদের কর্তব্য কিন্তু আফসুস আধুনিক সমাজে অনেক দেশে সমাজ প্রতিরাই হয়ে গেছে সবচেয়ে বড় ক্রিমিনাল এরা সবচেয়ে বড় করাপ্টেড এদের দুর্নীতির কারণে আজকে সমাজ দুর্নীতিতে একেবারে হ্রাস করে ফেলেছে দুর্নীতি ডুবে গেছে দুর্নীতিতে এবারে আমি আরেকটি বিষয়ের দিকে যাব এখন লেনদেনের যে সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে কর্মচারী যখন আমরা রাখি তাদের সঙ্গে আমরা যেরকম আচার ব্যবহার করি এটাও একটা লেনদেন সংক্রান্ত বিষয় তাদের প্রতি সদ আচরণ করা তাদেরকে নির্যাতন না করা তাদেরকে মানুষ হিসাবে তাদের সম্মান পেতে দেওয়া একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে কর্মচারীকে লাঠির আগায় রাখবা তা নাহলে এগুলো মাথার উপরে উঠবে একদম ধমক দেবা তারপরে লাঠি দিয়ে উঠাবা আর বসাবা ছোটো ত্রুটি করলে তাদেরকে এমন শাস্তি দিবা তাদেরকে একদম মানে সন্ত্রস্ত করে রাখতে হবে কারণ ওদেরকে ভালো মানুষের মতো ব্যবহার করলে তারা তোমার মাথার উপরে উঠে পড়বে অতসা আমরা দেখি সাহাবাইখানা উল্টা করেছেন আমরা আরেকটি স্টেশনে বলেছিলাম অমর আদে আলাহ আনহু বাই তিন চাবি আনতে গেলেন উনি আর তার ক্রীতদাস ক্রীতদাস উঠে রসি টেনে নিয়ে যায় তিনি বসে আছেন এরপরে আবার তিনি উঠে রসি ধরে টানেন ক্রীতদাসকে বলেন তুমি টায়ার্ড হয়ে গেছো এবার উঠে বসে এবার আমার টানার পালা চিন্তা করে দেখেছ আর যখন তিনি চাবি আনার যখন ঠিক টাইমটা পড়ে গেছে লাস্ট মোমেন্টে লাস্ট রোটাটা যখন আসে তখন রোটা ছিল ক্রীতদাসের রোটা সে উটের উপরে বসা জেরুজালেমের অমুসলিম লিডাররা যখন আসছে তারা এগিয়ে যাচ্ছে উঁটের উপরে বসা কৃত দাসকে খলিফা মানে করছে তাকে ওয়েলকাম করছে কৃতদাস লজ্জিত হয়ে বলে আমি খলিফা না খলিফা হচ্ছেন যিনি রসিদ টেনে নিয়ে যাচ্ছেন তো উমর রাজতাল তার কর্মচারীর সঙ্গে ব্যবহার করলেন কে উমর রাজত আহন খেলাফাতের শান কিছু কমে গেছে তার শান আল্লাহ তালা কাছে আরও বেড়ে গেছে না কমে গেছে অনেক বেড়ে গেছে আমাদের কনসেপ্ট এত রং হয়ে গেছে যে আমরা উল্টো কনসেপ্টকে ইয়াকিন করি বিশ্বাস করি কিন্তু সেই কনসেপ্টকে আমরা অ্যাডপ্ট করতে চাই না গ্রহণ করতে চাই না আবু মাসেদ আলবদ্রী রাজি আল্লাহ আনহু ওনার সঙ্গে একটি ঘটনা আছে এই বিষয়ে তিনি একজন বড় উঁচু মানের সাহাবি বদরযুদ্ধে অংশগ্রহণ করেছেন ভালো মানের সাহাবি কিন্তু ওনার একটা কৃতদাস ছিল গোলাম সে একদিন একটি কিছু উল্টো করেছে তিনি খুব রাগ হয়ে গেছেন রাগ হয়ে গিয়ে তাকে তিনি কড়া দিয়ে আঘাত করছিলেন খুব রাগ হয়ে গেছিলেন মিন খালফি গোলাম আলিবিউ সাউতাম আমি যখন তাকে করা দিয়ে আঘাত করছি আওয়াজ আসলো আবু মা গাদব একটা আওয়াজ পেলাম কিন্তু কে বলছেন কি বলছেন এটা বুঝতে পারিনি কারণ আমি একটু রাগান নিতে ছিলাম গোসার হালতে ছিলাম্মা দানা মিন্নি এরপরে পিছনে সেই লোকটা আমার কাছে চলে আসলেন আমি তা কি দেখি স্বয়ংর সাহুল্লা আলী আসাল আবা তুমি জেনে রাখ আনে রাখ ফি নি আমার হাত থেকে আমি তাবুককে ফেলে দিলাম ইয়া আবা মা আক্তারু আলাই কিয়া মিন ক্যা আল্লাহাদ গোলাম তুমি মনিপ হিসাবে এই কৃত দাসকে কড়া দিয়ে আঘাত করার ব্যাপারে তোমার যতটুকু ক্ষমতা আছে সেই কৃত দাস তুমি মনিব তুমি চাইলে তাকে পেটেতে পারো তোমার আল্লাহ তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমাকে আঘাত করা শাস্তি দেওয়ার ক্ষমতা কি তোমার চেয়ে বেশি আছে না কম আছে বলো এই কৃত দাসকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমার যতটুকু আছে তোমার আল্লাহ অনেক বেশি আছে তোমাকে শাস্তি দেওয়ার তুমি কি সেটা জানো কথা বলার পরে খবর হয়ে গেল আমি আর কোন কোন কৃতদাসকে এভাবে আর কোন দিন আঘাত করব না আর কোনো আঘাত ওনার রিয়ালাইজেশন হয়ে গেল তিনি বুঝতে পারলেন তিনি ভুলের মধ্যে ছিলেন বিরাট পরিবর্তননার মধ্যে হয়ে গেল আরেকটি রেয়ত এসছে তিনি আরো বলেন ইয়ার্লা হি আল্লাহ নবী আমি যে অন্যায় করেছি তার কাফার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই গোলামকে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম ফক্লা সাল আলিয়াল্লাম আঘাত করেছ জাহান আমার আগুন জ্বালিয়ে ছাড়ত তোমাকে জাহান আমার আগুন তোমাকে ভস্য করে ফেলতো পুড়িয়ে দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে যেতে হবে এখন ঈশা বিরতির পরে আমাদের এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকস্কার যে ব্যক্তি তাগুতকে বুথকে অস্বীকার করল এবাদত ওই আমি যে বিষয়ে তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো মহান আল্লাহ পছন্দ করেন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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং সেই প্রসঙ্গে যে স্পেসিফিক ইস্যুটা ছিল সেটা হচ্ছে কিভাবে আমাদের অধীনস্থ যারা আছে চাকর বাকর ড্রাইভার খাদেম কর্মচারী তাদের সঙ্গে সদ আচরণ করা তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করা এবং আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেক কাজের লোক এবং কাজের ছেলেরা কাজের মেয়েরা কাজ করে ছোটোখাটো ত্রুটির জন্য তাদেরকে যেভাবে অত্যাচার করা হয় মাঝে মাঝে যেভাবে পত্রপত্রিকায় খবর আসে তাদের সামান্য অপরাধের কারণে একটা খুন্তি বলে কেউ খুন্তি বলে লোহার চামচের মতো যে জিনিসটা আছে ভাজি করার কাজে না চড়া করার কাজে ব্যবহৃত হয় এই খুন্তিকে গরম করে এই কাজের মেয়েকে শেঁক দিয়ে এমনকি তার সেন্সিটিভ জায়গায় পর্যন্ত সেঁক দেওয়া হয়েছে এই খবর পত্রিকা পড়েছি আমি ত্রুটির কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন খবরও আছে কাজের লোকদেরকে খেতে দেওয়া হয় কি আজকের নগদ খাবার তাদেরকে দেওয়া হয় না নগদ গরম গরম খাবারটা গোস্ত মাছ যা কিছু আছে এটা বাড়ির মালিক এবং পরিবারের সদস্যরা খাবে কাজের ছেলেমেয়েরা কী খাবে গতকালকে যেটা বাসি রয়ে গেছে তাদের কপালে শুধু ওইটা আছে আজকেটা তা আজকে খেতে পারবে না তারা কালকে খাবে এরকম করে তাদেরকে বঞ্চিত করা হয় নবী করিম সাল্লি সাল্লাম বিদায় হজে এমন ইন্তেকালের আগে পর্যন্ত তিনি মৃত্যুর আগে দুটো জিনিসের তিনি নসীহা করেছেন ওনার শেষ নিঃশ্বাস চলে যাওয়ার আগে দুটো নসীহাকে রিপিট করেছেন আসসলাহ আসলা আর যারা তোমাদের অধীনস্থা এদেরকে এত কাজ দিও না তাদের সাধ্যের বাইরে করার জন্য বাধ্য না। একটু রেস্ট দিও একটু ব্রেক দিও আর বিদেহাজে তিনি বলেছেন তোমরা যারা খাও স্ত্রীদের ব্যাপারে বলেছেন কাজের লোকদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে তা খেতে দিও এত মজার খুব সাদের তরকারিটা তাদেরকে দেওয়া হবে না কারণ এটা পরিমাণ কম এটা শুধু পরিবারের সদস্যরা খাবে এত স্বাদের জিনিস তো তারা খেতে পারে না তারা খাবে ওই কম দামের যেটা আছে একটু সস্তা যেটা যেটা পরিমাণ বেশি আছে কম স্বাদ ওটা তাদেরকে বেশি করে দেওয়া হবে প্রত্যেক দিন দুধ গরম করেন কাদের ছেলে মেয়ে গরম করছে বাড়িওয়ালারা দুধ খাবে ওই কাজের লোকটার কি একটু দুধ একদিন মুখে দি খেতে মনে চায় না প্রত্যেক দিন ডিম খাবে পরিবারের সদস্যরা ওদের জন্য ডিম নেই ওদের জন্য শুধু ভাজি অথবা ডাল তো ওদের কি একদিনও ডিম খেতে মনে চায় না রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন তোমরা যা খাও তাদেরকে তা খেতে দিও অল্প হলেও তারা একটু দেখুক যদি আপনি খান আর তারা শুধু দেখে তারা নাড়াচাড়া করে তাদের মুখে একটি টুকরা দেওয়া সুযোগ হয় না তাদের কাছে কিরকম আহাদারি আফসোস লাগে কঠিন কেমনে হয় যে আমি খাবো আর আর জন একটুও শেয়ার করবে না তাকে মোটেই দেব না এটা কী করে সম্ভব হলো কাজের লোকদের প্রতি মারধর করা এটা একটা স্বাভাবিক বিষয় কাজের লোকে মারধর করে যদি আঘাত করে তাকে একদিন করবেন আল্লাহ তাকে আঘাত করলে তুমি তাকে কোড়া দিয়ে প্রহার করলে তোমার ক্ষমতা আছে তোমার বিচার করা কেউ নেই তুমি তার মালিক তুমি তার মনিম তোমার উপরে যে তোমার মনিম আছে তোমার যত ক্ষমতা কাজের লোক উপর আছে তোমার কৃতদাসের উপর আছে। তোমার মালিকের ক্ষমতা তোমাকে স্বাস্থ্য দেওয়ার তো আরো অনেক বেশি আছে এই কথা মনে রাখতে হবে একজন বড় শেখ আসির দিন রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে একটি ঘটনা একজন লেখক লিখেছেন কেন ওয়াঈদ বাক্যাল কাল সারি একদম মাহবুবান তিনি ভালো মানের একজন আলেম ছিলেন দিনদার ছিলেন ওয়াদ নসিহত করতেন চোখের পানি সহজে চলে আসতো খুব দিনদার ছিলেন কান আইনদাহু খা দেমা তার ঘরে একটা কাজের মহিলা ছিল বা কাজের মেয়ে ছিল জাহাতা ফলাতটা একদিন কিছু একটা উল্টাপাল্টা করে ফেলেছে কাদের মধ্যে একটু ভালোই উল্টাপাল্টা করেছে উনি খুব গোসা হয়ে গেলেন ফা লতামাহা লত মাতান খাঁফি পাতান গুসা কারণে তার গালে একটা চড় দিলেন খুব বড়ো শক্ত করে দেননি মোটামুটি একটু হালকাই দিয়েছেন বড়জন মাজারি সাইজের হবে খুব বড় আঘাত করে নিজে একেবারে দাগ লেগে যাবে আঘাত করার পরেই একটা থাপড় দেওয়ার পরেই তিনি রিয়ালাইজ করলেন লামতু তুই যে খুব বেশি আঘাত পায়নি মেয়েটি ওলাম তাহা আমি লাতামাতিহি যখন আঘাত করার কিছুক্ষণ পরে উনি রিয়ালাইজ করলেন যে আমি কি কাজটা করলাম তার গায়ে আমি কেন হাত তুললাম তার রাহু খৌফুন সাদীদ খুব বেশি আল্লাহর ভয়ে তিনি ভীত হয়ে গেলেন ফাদু ওয়া আগলা খাল ব্যা আলা আল্লা ওয়া খা দা ফিল বোকা তিনি নিজ রুমে ঢুকে গেলেন তালা আগে ফেললেন এবং খুব জোরে জোরে কান্না শুরু করলেন খুব কান্না শুরু করলেন আমি কি করলাম কেন তাকে আঘাত করেছি কেন একটা থাপর দিয়েছি এরপরে অনেকে আসলেন দরজা নক করলেন খোলেন না পরে খুললেন খোলা পরে বললেন যে কি হয়েছে ঘটনা কি তখন তিনি বললেন যে এই ঘটনা হয়ে গেছে আমি যে আমার রাগ করলাম আর রাগ প্রয়োগ করলাম তার প্রতি থাপ্পড় দিয়ে এখন যদি আমার আল্লাহ আমার প্রতি রাগ হয়ে যান আর তিনি যদি আমাকে শাস্তি দিতে চান আমাকে আটকাবে কে থামাবে আমাকে উদ্ধার করবে তিনি কান্দে থাকলেন থামেন না পরে সবাই ধরে কাজে মেকে নিয়ে আসলো তো কাদের মেটা এসে সালাম করে মেটা হেসে দিলেন একটু আপনাকে হলেন করে দিয়েছি। আপনি এটা নিয়ে চিন্তা করেন কেন এটা ছোট্ট একটা থাপড় দিয়েছেন আমার ভুল হয়ে গেছে আপনি এটা নিয়ে এত চিন্তা করেন আমি আপনাকে মাফ করে দিলাম আমার মনে কিচ্ছু নাই এরপরেও তিনি তার কাছে আবার মাফ চেয়েছেন তুমি আমাকে মাফ করে দাও এরপরে ও তা হামাবলাগান ক্যি রাল মাল তা তো ইবানি নাফসিয়া এরপরে তিনি তাতেও সন্তুষ্ট না গুড অ্যামাউন্ট অফ মানি ভালো একটা অঙ্ক টাকা এনে তার হাতে তুলে দিলেন যে তুমি কিছু তোমার জন্য এটা রাখো খরচ করো তাকে খুশি করার জন্য ফারদার যেন তার মানে সামান্য কষ্টও না থাকে আমরা লেনদেনের মধ্যে কর্মচারী চালাতে গিয়ে কাদের লোকদের চালাতে গিয়ে আমরা কি এর সামান্য অংশ প্র্যাকটিস করি না ঠিক উল্টা করি ইন্তকালের আগে রসুল্লাহ সাল্লাম এত সতর্ক করে গেলেন যে কাজের অসহায় লোকগুলোর প্রতি কৃতদাস হোক অথবা বেতনভুক্ত কর্মচারী হোক ড্রাইভার কাজের লোক পিয়ন এদেরকে যেভাবে দুর্ব্যবহার করা হয় এদেরকে যেভাবে মানুষের মর্যাদা দেওয়া হয় না এরাও কিন্তু মানুষ ওলা কাদ্রাম না বনিয় আল্লাহ তালা বলেছেন যে আমি সমস্ত বনিয় আদমকে সম্মানিত করেছি এত হেয় প্রতিপন্ন করা এত তুচ্ছ তারচ্ছেলে ব্যবহার করা এত দুর্ব্যবহার করা তাদেরকে মানুষের মর্যাদা না দেওয়া এটি বড় অপরাধ আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আর আমি দেব না আমি এ সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর সিদ্ধান্তকে অগ্রাহ্য করলাম আমি আল্লাহর সিদ্ধান্তকে ডিসরেসপেক্ট করলাম ক্রাইমটা কত বড় আমরা চিন্তা করে দেখেছি তাদেরকে এরকম না করলে শাসন না করলে তারা মানুষ থাকে না আমরা শাসন করে মানুষ করব কিন্তু তাদেরকে তালিম দেই না কেন দিন শিখাই না কেন ভালো আদব আখলাগ শেখাই না কেন আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে তালিম দেয় আদব দেয় দিন শিখাই কাজের মেয়েগুলোকে একটু শেখাতে পারি না আমরা কাজের ছেলেগুলোকে শিখাতে পারি না এরা তো মানুষ এরা নামাজি হয়ে যাক এরা কোরআন শিব পড়া শিখুক না এরা নামাজ পড়লে কোরআন শিব পড়লে তো সময় নষ্ট হবে খালি কাজ করুক এরা যদি মানুষ হয়ে যায় আমার ঘরে এ ঠিক আপনার সঙ্গ এরা দিনদার হয়ে যায় এদের কিছু এলেম শেখা হয় আমাকে আল্লাহ তালা এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন এদেরকে একটু দেই এই কালচার আমাদের চেঞ্জ করা দরকার এই সংস্কৃতি আমাদের দূর হওয়া দরকার এই মেন্টালিটির মধ্যে পরিবর্তন আনা দরকার আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন লেনদেন সংক্রান্ত কথা এখানে আপাতত শেষ হলো পরবর্তী এক পর্যায়ে আমরা আমানতের ভিতরে বাকি কথাগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহিল্লাহিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে দ্বারা ধরার হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর উপস্থাপনা कथाजेर इतिब क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग